সামনে খুঁজতে হয়েছি রসুল আকরমের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এ পর্বে যা থাকবে সেটা হচ্ছে রসুল আকরম সালাম আহ হুনাইন উপত্যকার দিকে রওনা করছিলেন হম এবং যখন সে টাইম হয় তখন রসইল আকরামসুল তার সেনা বাহিনীকে লাইন করতেছিলেন এবং তিনি তখন আপনার ঝান্ডা নির্ধারণ করেছেন ছোট ছোট বড় বড় ঝান্ডা এবং ছোট ঝান্ডা সব যেগুলোকে আলবিয়া বলা হয় আর কিছুকে রায়াত বলা হয় হম তখন রসুল আকরমসাল্লাম মানে সুন্দরভাবে একবারে কাতার কাতার করে সবাইকে রেডি করছিলেন রসইল আকরাম সুল ইসলাম রসউুল আকরমসাল্লাহ আসসালাম ইতিমধ্যে যারা যাদের ঘোড়া ছিল এই ঘোড় ঘোড়ার বাহিনীর মানে নেতৃত্ব দিয়েছিলেন হজরত খালদ রদি আলাহ রানুকে এবং তিনি তার সাথীদেরকে রসুল আকরম তার সাহেবদেরকে সুসংবাদ দিলেন যে ইনশা আমরাই বিজয় লাভ করব হ্যাঁ যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং যদি স্থির থাকতে পারো যুদ্ধের ময়দানে তাইলে আমরাই বিজয়ী হব এবং আল্লাহর সাহায্যপ্রাপ্ত আমরাই হব তখন যারা নতুন মুসলমান হয়েছে যাদেরকে তুল আখ্যায়িত করা হয়েছিল যে তাদের কিছু লোক আপনার এই সংখ্যা বেশি দেখে কারণ তাদের সংখ্যা তো মুসলমানদের তখন তাদেরকে মিলে মোট বারো হাজার ছিল তখন তারা বলতেছিল কিল্লা, যে আল্লাহর কসম আমরা আজকে কম সংখ্যার কারণে পরাজিত হব না কারণ তাদের সংখ্যা অন্য সময়ের তুলনায় বেশি ছিল তখন তারা সংখ্যার উপর নির্ভরশীল হয়ে পড়ে এটা হচ্ছে আপনার আস্তে আস্তে হুনাইন যে উপত্যকা এটার দিকে নামতে ছিল হ্যাঁ উঁচা জায়গা থেকে নামতে ছিল আর এটা আপনার কঠিন একটা আপনার বন্ধুর এলাকা ছিল যে সেটা নিচের দিকে আস্তে আস্তে পর্যায়ক্রমে নামতে ছিল সেই উপত্যকার দিকে হম এবং তারা কিন্তু জানেনি যে তারা হাওয়াজের লোকেরা আপনার সেই উপত্যকার নিচু অংশে তারা এক আছে যে আক্রমণ করার জন্য তাদেরকে এটা কিন্তু তারা ট্যার পায়নি হম মুসলমানরা টার পায়নি যখন তার উপত্যকায় অবতরণ করেছে হঠাৎ করে দেখলো যে হাওয়াজেন গোত্রের কয়েকটি সেনা দল অতর্কিত ভাবে তাদেরকে আক্রমণ করে বসছে হম এক ব্যক্তির মতো মানে একযোগে আক্রমণ মানে তারা কয়েকটি সেনা দল নিয়ে সেখানে অপেক্ষা করছিল একযোগ আক্রমণ করেছে এবং হ্যাঁ মানে এমন জোর আক্রমণ করেছে যে আঘাত করেছে হজরত খালেদ বিন ওলিদকে যিনি আপনার গোনার যে বাহিনীর তার দায়িত্বে ছিলেন তাকে এমন অতর্কিত আক্রমণ করে তার উপর আঘাত করেছে যে তিনি পড়ে গেলেন গোড়ার পিঠ থেকে এবং আপনার বনী সালাইমের যে ঘোড়ার দল ছিল হ্যাঁ সেগুলো আপনার পালিয়ে যেতেছিল এবং তাদের পিছনে পিছনে মুকর থেকে যারা এসেছিল তারাও কিন্তু পালিয়ে যাচ্ছিলো যাদেরকে তোলাখা বাল ইতিপূর্বে বলেছিলাম এবং আপনার আস্তে আস্তে মুসলমানরাও সব জায়গা থেকে আস্তে আস্তে পালিয়ে যাওয়া শুরু করলো তখন বারায় আজিব রদি আদরান বলেন যে তখন মুসলমানরা এমন একটি আপনার সম্মুখীন হলো যে আপনা তাদের কোন তারা তীর দিয়ে আক্রমণ করছিল এবং সেটা কখনো ভুল হয়নি লক্ষ্যভ্রষ্ট হয়নি তখন মুসলমানরা অস্থির হয়ে পড়েছে রসুল আকরম সাল্লাহ আলিয়াল ডান দিকে তিনি অবস্থান নিচ্ছিলেন এবং তার সাথে হম কিছু সংখ্যক মহাজির এবং আনসারি সাবে ছিল এবং তার পরিবারের কিছু ছিল তাদের মধ্যে ছিলেন এই বলে ইয়া আইবাদ আনা রসুল্লাহ আনা মহম্মদ তিনি বলতেছিলেন আমার কাছে আল্লাহ বান্দারা চলে তোমরা আমার কাছে চলে আসো আমি তো আল্লাহর রসুল আমি মুহাম্মদ এরকম করে তার অবস্থান সম্পর্কে জানান দিচ্ছিলেন রসুল আকাম সাসম তখন আপনার তাদের কেউ এরকম তার দিকে আপনার দৃষ্টি দিচ্ছিল না কেউ মানে রসুল যতই ডাক দিচ্ছিলেন তারপরে রসুল আকামসাল্লাহ আসালাম কি করলেন নিজের যে খতরের উপর তিনি তখন যুদ্ধে গিয়েছিলেন তখন তিনি নিজের খচ্চরটাকে নিয়ে মসিকদের দিকে দ্রুত হচ্ছিলেন খুব দ্রুত এবং তিনি বলছিলেন আনান নবীল আন আব্দুল মোত্তালিব যে আমি কখনো মিথ্যুক নবী নই আমি তো আব্দুল মোত্তালেবের সন্তান হম কারণ তাঁর দাদা ছিলেন আব্দুল মোত্তালেব হ্যাঁ তো হজরত আব্বাস রাধিআলা তিনি কিন্তু তারা চাচ্ছিলেন যে রসুল যেন শত্রুর দিকে না এগিয়ে যায় মানে তাকে প্রতিহত করতে চাচ্ছিলেন খচ্ছরের লাগাম ধরে কিন্তু রসুল আকরম যখন দেখলেন যে না খচ্ছর আর সামনের দিকে যাচ্ছে না তখন রসুল আকরম খচ্ছর থেকে নেমে আসলেন তখন তিনি তার প্রতি বালকের কাছে সাহায্য চাইলেন এবং দোয়া করে বললেন আল্লাহ আল্লাহ আমরা আপনার আছি আপনার সাহায্যের আপনি সাহায্য নাজিল করুন হে আল্লাহ আপনি চাইলে আজকের পরে তো আর আপনার এ বাদত করা হবে না কারণ আমরা যদি সবাই এখানে মরে যায় তাহলে এ বাদত করবে কি হম এরকম রসুল আহমসাম বলতেছিলেন रसुल अकरम सुल्लम तक अपन जुद्ध झापिए पड़लेंटल छाओ रसुलसूल रसुलान जुद्ध क्षेत्र में जो नड़ें ना ना हजरत आरिए अबी तलेब रदील आत कठिन होते जो मानी एक दल और दल मुखोमुखी তখন রসুল আকরমের পিছনে আত্মরক্ষা করতাম মানে এমন সাহসী রসুল আকরম ছিলেন তারপরে রসুল আকরম সাল্লাম তার চাষা আব্বাস রাদ কে বললেন তিনি ছিলেন মানে জোর আওয়াজের মানুষ অতি মানে চিৎকার দিয়ে বলতে পারতেন তখন বললেন যে তুমি একটু ডাক দাও বলে যে হে আব্বাস ইয়া আব্বাস না দিয়া সাহাবাসামুরা যে তুমি সামুরা সামরাসের সেই গাছের নাম যে গাছের নিচে বায়াত করেছিলেন রসুল আকরম সাম যে তোমরা সাংরার সেই বায়াতকারীদেরকে ডাক দাও নাম ধরে ডাক দাও হজরত আব্বাস রদি আলা সাহবাদেরকে ডাক দিলেন যারা সেই বায়াতের অংশ অংশগ্রহণ করেছিলেন তখন মুসলমানরা তার আবার শুনতে শুনতেই তারা অগ্রসর হলেন রসুল আকরম সামের দিকে तारा बोलते लब लविक नहीं हजरत से सबक राम जरा अपना जीवन बजे दिएुद करसूल करोदार समय जो अब्बास रजीला দিচ্ছিলেন সামুরার সেই লোকদেরকে বাইতে রাজওয়ানের লোকদেরকে হজরত আব্বাস বলেন আল্লাহর কখন খেয়ে বলছি যে তারা আমার আওয়াজের দিকে এমনভাবে দ্রুত অগ্রসর হয়েছে যে রকম আপনার কোনো ঘাবি তার সন্তানের দিকে দ্রুত অগ্রসর হয় যখন গাবির আওয়াজ গাবি তার বাচ্চার আওয়াজ শুনে হ্যাঁ বলে যে এইভাবে তারা নিজ বায়াতের দানের যে বায়াত করেছিল সেটার সাথে তারা গাদ্দারি করেনি বরং সেটার সাথে আপনার ভালো আচরণ করেই আমার ডাকে সাড়া দিয়েছিল এবং হ্যাঁ মানুষরা মানে কঠিনভাবে যুদ্ধে তারপরে আপনার ঝাঁপিয়ে পড়ে এবং রসুল আকর ইসলাম তার তিনি বলছিলেন এখন যুদ্ধের দামাবে বেজেছে তারপরে রসুল আক্রমশ কিছু পাথর নিয়ে কুচা পাথর নিয়ে রসুল আক্রমশ সেগুলোকে কাফেরদের চেহারা দিকে নিক্ষেপ করে বললেন শাহাতের উজু যে হম এই চেহারাগুলা আপনার হয়ে যাক অথবা এগুলো আপনার কলম কমাই হয়ে যাক তখন তাদের যারাই ছিল এই কাফেটদের তাদের চোখের মধ্যে এবং তাদের মুখের মধ্যে এই আপনার দুলাগুলো তাদের পড়েছে রসু আসসালাম তখনই বলেছিলেন ইন হজমিল কাবা ইন হাজাম কাবা যে আল্লাহর কসম হ্যাঁ কাবার প্রতি পালকের কসম খেয়ে বলছি যে তারা আজকে আপনার পরাজিত হবে নিশ্চয়ই পরাজিত হবে আল্লাহু তার রসুলকে এবং মোমেনদেরকে সাহায্য করলেন এই যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে অবতরণ করিয়ে কিন্তু ফেরেস্তারা যুদ্ধ করেনি যেটা আমাদের পরের পর ইনশাল্লাহ আমরা আলোচনা করব হ্যাঁ সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন ওসল আল্লাহ নবীন আহমি আজমাইন।